পরিবেশিত এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আমরা এখন আছি নবতের পঞ্চম বছরে আগের দিকের ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক अल्लाह रसुल्ल आल्लम हेरागुह नव्वत पावर पर तर निकटत्यव का मानुष्ठ इसलमर दिखे आहवाना शुरू करें ये चल राय तीन बचर तक कुराइशरा इसलाम सम्पर्क जानले खूब एक गा कर बचर पर जख प्रकाश्ये रसल सल्ला अलहसम इसलम दावत नहीं क्राइश् मिथ्या देवत अस्वीकार शुरू करलें तुरशरा नरे चड़े बसल एरपर तरा शुरू करल नाना रकम प्रोपागाना जागे एक पर्व आलोचना कर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 এটা নবুয়তের চতুর্থ বা পঞ্চম বছরের একটি ঘটনা নবীজ সাল্লু আলি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইশদের বিভিন্ন কুটকৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে আরও আলোচনা করেছি অত্যাচারিত সাহাবিদের কাহিনি এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সেগুলোর ব্যাপারে নিশ্চিত সঠিক তথ্য নেই তবে মোটামুটিভাবে বলা চলে নবুয়তের চতুর্থ থেকে ষষ্ঠ বছরে এই ঘটনাগুলো ঘটেছিল নুবদের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছল যে রসুলুল্লা সাল্লু আলহিম তার সাহাবিদের আবিসিনিয়া হিজরতের অনুমতি দিলেন সেই বছরই রজব মাসে সাহাবাদের একটি ছোট্ট দল আবিসিয়ায় প্রথম হিজরত করে কোরাইশাদাদের পিছু নিয়েছিল কিন্তু তার আগেই তারা হাবাসের উদ্দেশ্যে রওনা হয়ে যান এরপর রমাদান মাসে ঘটে সুরা আন্নজম তিলাওয়াতের কাহিনী আমরা উল্লেখ করেছি এই ঘটনার কয়েকটি ভার্সন আছে তবে সবচেয়ে নির্ভরযোগ্য ভার্সন হচ্ছে যেটা সহিবুখারিতে উল্লেখ আছে রসুলুল্লা সাল্লু আলয় আন সুরআমের কিছু আয়াত তেলাওয়াত করেন তার চমৎকার কোরআন তেলাওয়াতে বিমহিত হয়ে কোরাইশরা মুসলিমদের সাথে একযোগে শীজদায় লুটিয়ে পড়ে এরপর গুজব রটে যেয়ে কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে আর সেটা শুনে হাবাসার মুসলিমরা পরের মাসেই মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর এসে আবিষ্কার করলেন এটা আসলে একটা গুজব কিন্তু ফিরে আসার পর মোহাজিদ সাহাবিদের ওপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যায় তাই কিছুদিন পর আরও একটি বড় দল আবিসিয়া হিজরত করে যা আবি সিনিয়ার দ্বিতীয় হিজরত নামে পরিচিত এরপর আমরা আলোচনা করেছি মক্কার বাহিরে থেকে আগত কিছু মানুষের কথা যারা মুশজিদদের ইসলাম বিরোধী প্রোপাগান্ডা বিভ্রান্ত না হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ কোরাইশদের প্রোপাগান্ডা সত্ত্বেও ইসলাম প্রচার থেমে যায়নি তবে সার্বিক বিবেচনায় ইসলামের দাওয়া কিছুটা সীমিত হয়ে পড়ে কারণ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 আর সেই দুজন হলেন সেই দিনে অমর খাত্তাব খতাবাব এবং হামজা ইবিন আব্দুল মোত্তালিব রাজি আনহুমা হামজা এবং ওমরের ইসলাম গ্রহণ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব তবে তার আগে আমরা তিনটি কাহিনী জেনে নেব। এই তিনটি কাহিনী হলো তিন সাহসী মুসলিমের সাহসিকতার কাহিনী শুরু করা যাক সেইদিনে আবু বকর রাজি আলাহু দিয়ে আবু বকর রাজি আনহু আবিসিনিয়া হিজরত করেননি মক্কায় তাকে বেশ কষ্ট সহ্য করতে হচ্ছিল তাই তিনি রসুল্লা সাল্লাস্লামের কাছে হিজরতের অনুমতি চাইলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে অনুমতি দিলেন আবু বকর মক্কা ছেড়েই এমেনে গেলেন সেখানে পৌঁছে তিনি সৈয়দ আল হাবিস গোত্রের কাছে যান আল হাবিস হচ্ছে মক্কার নিকটবর্তী একটা গোত্র আবু বকর সেখানে ইবিন দুঘাইনার সাথে দেখা করলেন ইবিন দুগাইনা তাকে বলল আবু বকর তুমি কোথায় যাচ্ছ আবু বকর বললেন আমার সজাতের লোকেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে খুব খারাপভাবে আঘাত করেছে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 আজকে থেকে তিনি এখানে থাকবেন এবং আমার নিরাপত্তার অধীনে থাকবেন কোরআশদের লোকেরা ইবেন দোঘাইনার কাছে এসে বললো ঠিক আছে আমরা তোমার নিরাপত্তা মেনে নিচ্ছি কিন্তু আমরা চাই না আবুবাকর প্রকাশ্যে ইবাদত করুক সুতরাং দয়া করে এটা নিশ্চিত করো যে সে এই কাজ করবে না ইবেন দুঘাইনা আবু বাকরের কাছে এসে বলল তোমার সজাতির লোকেরা চায় না যে তুমি তাদের কষ্ট দাও সুতরাং প্রকাশ্যে সালাত আদায় করো আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন আয়সার উদ্দিন আনহা বলেন আমার বাবা খুব নরম মনের একজন মানুষ কোরআন তেলাওয়াত করার সময় তিনি খুব কাঁদতেন নারী পুরুষ বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত এটা দেখে কুরাইশটা খেপে যায় তাদের আশঙ্কা আবু বকরের প্রকাশ্য সালাত আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ইভিন্দায় আবু বকরকে প্রকাশ্যে ইবাদত করতে মানা করেন আবু বকর রাজি হন কিছুদিন আবি বকর রাদিল্লা তার বাড়িতে গোপন ইবাদত করেন কিন্তু এরপর তার মাথায় একটা বুদ্ধি খেলে তিনি তার বাড়ির উঠানে একটা মুসল্লা বানানোর সিদ্ধান্ত নিলেন তাই যদিও তিনি বাড়ির ভিতরেই ইবাদত করছিলেন লোকজন সেটা বাইরে থেকে দেখতে পেত আগের সেই সমস্যা আবারও ফিরে এলো লোকজন জড় হয়ে তার ইবাদত দেখতে লাগলো কোরআশরা রেগে মেগে আবার ইভেন্দু গাইনের কাছে গেল বলল আমরা তোমাকে বলেছি আমরা চাই না সে প্রকাশ্যে ইবাদত করুক কিন্তু সে তো সেটাই করছে ইবেন্দুঘনা আবু বকরের কাছে গিয়ে এ কথা তুললে আবু হকর রাজিয়াল্লাহ আনহু বলেন থাক আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমার এর প্রয়োজন নেই আমি আল্লাহর দেওয়া নিরাপত্তায় থাকবো শেষ পর্যন্ত তিনি আবুদোগাইনার নিরাপত্তা ফিরিয়ে দিলেন আবু অকরের এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয় এক যখন ইবেন দুগাইনা তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি দেশান্তরিত হচ্ছেন তখন আবু হকর রাজিউল্লাহ আনহু বলেছিলেন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 তার চাচা আবু তালিব যাই হোক উসমান এ বিন মাজমুনকে নিরাপত্তা দিল ওয়ালিদ ইবিনা তার কথা আমরা আগেই আলোচনা করেছি সে ছিল মক্কার বয়স্ক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন এবং সেরা কবি রসুল্লাহকে যাদুঘর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল আর তার কথাই আল্লাহ তালা সুরা মুদাসিরে উল্লেখ করেন তো ওয়ালিদ ইবিন মহিরার নিরাপত্তায় উসমান ইবিন মজমুন মক্কায় প্রবেশ করেন মক্কায় ফিরে এসে আবিষ্কার করেন छड़ा अन्न सब मुसलिमरा निर्तन शिकार होद जीवन ताकेतुकू खुलजलुम मुसलिमरा ता ईर्षान्वित तुल सवार गुणा माफ हो जाते ना बोलेंंगीसाथी और दिनी भाईरा आल्लार पथे ये अत्याचारित हो मुशी निरापत अत्याचार के सुरक्षित थकब और निरापदे तमने घे बता क्यी आल्लर कसम योजना एक बड़ कम्पी वालेदे फिर गार निपार नहीं भातिजा तुम्हें क्यों एट करस्मान बलें शुद्ध आल्ला निराप्ता चाह तोम चाहिए वालेदी जेहेतु प्रकाश्ये तुम्हें निपत्ता देर घोषणा कर সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেয়ার ঘোষণাও প্রকাশ্যেই দিতে হবে তারা কা বা ঘরে গেলেন আল বলল, উসমান বিন বিন আবার নিরাপত্তা চায় না, সে ফিরিয়ে দিয়েছে। উসমান বলেন হ্যাঁ আমি ওয়ালিদিনাকে অত্যন্ত বিশ্বস্ত ও সৎলোক হিসেবে পেয়েছি কিন্তু আমি একমাত্র আল্লাহর নিরাপত্তার মধ্যে আসতে চাই কিছুক্ষণ পর দেখা গেল উসমান এ বিন মাজমুন একটা জনসমাবেশে এসেছেন সেখানে তখন আরবের বিখ্যাত কবি লাবিদ তার একটা কবিতা আবৃত্তি করছিল আল্লাহ ছাড়া সবকিছু অসার উসমান তালে তাল মেলালেন ঠিক ঠিক ওই সমাবেশে অনেক লোক জমা হয়েছিল কবি বলে চলল আর সব সুখ তো ম্লান হয়ে যাবে উসমান তার কবিতার মাঝ পথে বাধা দিয়ে বললেন না না তুমি ভুল বলছ জান্নাতের সুখ কখনই ম্লান হবে না কবি লাবিদ একটা ধাক্কা খেল সে তার নিজের গানকে বিশ্বাস করতে পারছিল না যে তার শ্রোতাদের মধ্য থেকে কেউ এভাবে ভুল ধরিয়ে দেবে কবিতার জলশায় এসে কবির মুখের উপর ভুল সূত্রে দেয়া এ কেমন আচরণ সে খুবই অফেন্ডেড হলো কুরাইশদের উদ্দেশ্য করে বলল কে এই লোক তোমাদেরকে এভাবে হেওয়া করার সাহস সে কোথা থেকে পেল শ্রোতাদের মধ্যে কেউ একজন বলল বাদ দিন সে হচ্ছে এক মাথা মোটা মোহাম্মাদের ধর্ম অনুসরণ করে এর কথায় আপনি কিছু মনে করবেন না উসমান ছেড়ে যাবার পাত্র নন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 কিন্তু একই ঘটনা একজন মুসলিমের জন্য সুসংবাদ মার খেয়ে ফোলা চোখ নিয়েও উসমান ইবিন মজউন ভাবছেন ব্যথার বিনিময়ে নিশ্চয়ই কিছু গুনামাফ হলো এটাই মুসলিমদের দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিভঙ্গি আরেকটি ঘটনা হচ্ছে আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিউল্লাহু আনহুর আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিউল্লাহ আনহু দাস ছিলেন না কিন্তু খুব উঁচু কেউ ছিলেন না তিনি হলেন সেই মুসলিম যিনি উচ্চ স্বরে ক্রাইস্টের সামনে কোরআন পাঠ করেছিলেন আর রহমান তার ঘটনাটি বর্ণনা করেছেন ইবিন হিসা তিনি বলেন মক্কায় রসুল্লা সাল্লু আলহিউলামের পর যে ব্যক্তি সর্বপ্রথম উচ্চ স্বরে কোরআন পাঠ করেন তিনি হচ্ছেন আবদুল্লাহবিন মাসুদর আনহু একদিন রসুল্লাহ আলহিহ্লামের সাহাবিগণ সমবেত হয়ে বললেন আল্লাহর কসম কোরআসরা কখনও তাদের সামনে কাউকে উচ্চ স্বরে কোরআন পড়তে শোনেনি এই কোরআন তাদের শুনিয়ে পড়তে পারে এমন কেউ আছে কি তখন আবদুল্লাহ ইবিন মাসুদ্দুল্লাহ আনহু বললেন আমি পারি তারা বললেন তোমার উপর তারা আক্রমণ করবে আমরা এই আশঙ্কা করছি আমরা চাই এমন কেউ এগিয়ে আসুক যার এমন আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে কোরাইশদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবে আবদুল্লাবিন মাসুদ বললেন তোমরা আমাকে এই কাজটি করতে দাও আল্লাহ আমাকে রক্ষা করবেন পরদিন এববিন মাসুদ রদিয়াল্লাহ আনহু দুপুরের সময় কাবার চত্বরে পৌঁছলেন তখন কোরাইশ নেতারা তাদের আড্ডাখানায় যথারীতি উপস্থিত ছিল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 তুমি তাদেরকে তা শুনিয়ে দিয়েছ এই প্রসঙ্গে আরেকটি মজার ঘটনা উল্লেখ না করলেই নয় আমরা আগেই বলেছি কোরাইশা মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করেছিল কিন্তু মজার বিষয় হলো তারা চুপি চুপি ঠিকই কোরআন শুনতে পছন্দ করত ঘটনাটি বর্ণনা করেছেন ইবেন ইসাহাক রহিমাহুল্লাহ তিনি বলেন তিনি শুনেছেন একদিন রাতে আবু সুফিয়ান এবিন হার্ফ আবু জাহেদ এ বিন হিসাম এবং বনজুহরার মিত্র আখনাস এবাইক এবেন আমর এ বিন ওয়াহাব সাকাফি রসুল্ল সাল্লু আলাই সাল্লামের কোরআন পাঠ শুনতে বেরিয়ে পড়ল এ সময় তিনি নিজের ঘরে রাতে নামাজ আদায় করছিলেন এই তিনজনের প্রত্যেকে এক একটা জায়গা বেছে নিয়ে সেখানে বসে এবং তার অর্থাৎ রসুল্লা সাল্লু আলাই সালামের কোরআন পাঠ শুনতে লাগলো তিনজনের কেউই অপর সাথীর উপস্থিতির কথা জানতে পারেনি কোরআন শুনতে শুনতে তারা সারা রাত কাটিয়ে দিল যখন ভোর হলো তখন প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে বেরিয়ে পড়ল কিন্তু পথিমধ্যে সকলের দেখা হয়ে গেল তখন তারা একে অপরকে তিরস্কার করে বলল খবরদার এমন কাজ আর কখনো করবে না যদি তোমাদের নির্বধ লোকেরা তোমাদের এভাবে দেখে ফেলে তাহলে তাদের মনে তোমাদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে তারপর তারা সবাই চলে গেল পরদিন রাতে আবার তিনজনেই নিজ নিজ গোপন জায়গায় গিয়ে বসলো এবং সারা রাত ধরে রসুলসাল্লু আলিয়াল্লামের কোরআন পড়া শুনল ভোর হলে তারা সস স্থান থেকে বেরিয়ে পড়ল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 হবে সম্ভবত শীঘ্রই সুরাবণী ইসরায়েল আয়াত ৪৫ থেকে একান্ন এই ছিল তিনটি কাহিনী এখন ফিরে যাচ্ছি আমরা আজকের পর্বের মূল বিষয়ে। প্রথমেই হামজা এ বিন আবদুল মুসলাম গ্রহণ রসুল সাল্লু আলি আসাল্লামের চাচা হামজা এ বিন আব্দুল মুতালিব ছিলেন একজন শিকারী প্রায়ই মরুভূমিতে শিকারে বেরিয়ে পড়তেন আর ফিরে এসে অন্যদের কাছে শোনাতেন অভিযানের রোমহর্ষক সব কাহিনী একদিন তিনি শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেছেন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 তাদের কথাবার্তায় আপনার যে দুঃখ ও মনো হয় তা আমি খুব ভালোভাবে জানি কিন্তু তারা তো নিশ্চয়ই আপনাকে মিথ্যাবাদী বলে না বরং এই জালিমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে সুরান আয়াত তেত্রিশ রসুল সত আলাস্লামের সাথে আবু জাহেলের দুর্ব্যবহার সেদিন সীমা ছাড়িয়ে যায় হামজার কানে এই ঘটনা গেল হামজা তখন মাত্র শিকার থেকে ফিরছিলেন এক দাসির মুখে শুনলেন তার ভাতিজাকে আবু জাহেল অপমানিত করছে ইসলাম নিয়েও আজেবাজে বাজে বগছে হামজা সাধারণত স্বীকার করে আগে তা অফ করেই বাড়ি যেতেন এই ঘটনা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন রসুলুল্লা সাল্লু আলিয়াল্লাম তার ভাতিজা হামজা সে সময় কাফের ছিলেন সত্যি তবু মুহাম্মদ সাল্লু আলিয়াল্লাম তার আত্মীয় তার ভাতিজা ভাতিজা মুহাম্মাদের ওপর আক্রমণকে হামজা নিজের অপমান হিসেবে নিলেন দ্রুত হেঁটে আবু জাহেলের কাছে গেলেন আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ কোরাইশদের অন্য সব নেতাদের সাথে গাবার সামনে বসেছিল হামজার হাতে তখন শিকারের সরঞ্জাম আবু জাহেলকে দেখা মাত্র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 প্রকৃতপক্ষে তারা সংশয়ের মধ্যে ছিল পরদিন সকালের কথা হামজাবিন আব্দুল মুতালিব বলেন সকালে উঠেই অনুভব করলাম আমার অন্তর ইসলামের প্রতি ভালোবাসায় ভরে গেছে তাই আমি রসুলুল্লা সাল্লু আলয় সাল্লামের কাছে গেলাম এবং তাকে বললাম আমি একজন মুসলিম প্রিয় চাচাকে পাশে পাওয়া ছিল রসুল্লা সাল্লু আলহি সাল্লামের জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্তের একটি হামজা রাদ আনহু মুসলিম হলেন মন থেকে মুসলিম হলেন আবুজাহাইল চেয়েছিল নবীজ সাল্লাইসাল্লামকে কষ্ট দিতে অথচ তার এই অপকর্মের সূত্র ধরে শেষ পর্যন্ত হামজা রদ আনহু মুসলিম হয়ে গেলেন এটাই আল্লা সুবান তালার পরিকল্পনা মানুষ কখনোই জানতে পারবে না কোন কাজের পরিণতি ভালো আর কোন কাজের পরিণতি খারাপ ইবিনি সাক রহিমাউল্লা বলেন হামজা জিদের বসে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের ব্যাপারে সত্যিই আন্তরিক হয়ে যান এরপর আসছি অমর আব্দুল খাত্তাব রহুর ইসলাম গ্রহণের কাহিনী নিয়ে উমর আব্দুল খাত্তাব রহ ছিলেন ইসলামের গৌড়া শত্রু অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি মুসলিমদের নির্যাতন করতেন একদিন আমর বিন রাবিয়ার স্ত্রী লাইলার সাথে উমারের দেখা হয় উমার রাজিউল্লাহ আনহু তাকে বলেন কোথায় চললে উমে আবদুল্লাহ তিনি উত্তর দিলেন তোমরা আমাদের উপর অত্যাচার করেছ তাই আমার রবের ইবাদাত করার জন্য অন্য দেশে চলে যাচ্ছি উমার উত্তর দিলেন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 আমি এত কাছে যে তার তিলাওয়াত শুনতে পাচ্ছি তিনি সুরহাক্কা থেকে তিলাওয়াত করছেন কোরআন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই কোন কবির কথা এ কথা ভাবার পরেই হাক্কার পরে যে আয়াতি রসুল্লাহ সাল্লু আলয় তিলাওয়াত করলেন তা হল এগুলো কোনো কবির কথা নয়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 এই ঘটনা ছিল আমার ইসলামের দিকে আসার প্রথম পদক্ষেপ এরপর থেকেই ওমারের অন্তরে কুফরের ভিত দুর্বল হয়ে যায় কিন্তু আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম ও মুসলিমদের প্রতি তার ঘৃণা কমল না একদিন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি কোরআশদের এই ঝামেলা দূর করবেন দীর্ঘদিনের অনৈক্যের অবসান একমাত্র একভাবেই করবে। যে করেই হোক মোহাম্মদকে হত্যা করতে হবে মক্কাকে সাবে ইন অর্থাৎ মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে উমার বদ্ধ পরিকর নবীজির খোঁজ করা শুরু করলেন খুঁজে পেলেই হত্যা জানতে পারলেন দারুল আরকামে রসুল্লা সাল্লা তার ৪০ অনুসারী সহ আছেন উমার একাই চললেন হাতে উন্মুক্ত তলোয়ার তিনি জানতেন মোহাম্মাদকে হত্যা করা হলে তাকেও মেরে ফেলা হতে পারে কিন্তু সেসব তিনি পর করেন না রাস্তায় তার এক আত্মীয় নাঈমের সাথে দেখা নাঈম গোপনে মুসলিম হয়েছিলেন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 উমার জানতে চাইলেন যাও খোঁজ নিয়ে দেখো তোমার আপন বোন মুসলিম হয়ে গেছে এই কথা বলে নাঈম রসুল্লা সাল্লাইসাল্লামকে বাঁচালেও ওমারের বোন আর তার স্বামীকে বিপদে ফেলে দিলেন উমারের বোন ফাতিমা ছিলেন সাইদ বিন জাইদ বিন আমর বিন নোফাইলের স্ত্রী সাইদ রাজিল্লা ওয়ানহ ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন উমার এবার গন্তব্য পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা দিলেন সেখানে তার বোন ফাতিমা আর তার স্বামী সাইদকে, কোরআন শিক্ষা দিচ্ছিলেন খাব্বাব বিন আড়াত রাদিয়াল্লাহ আনহু খাব্বাব তাদেরকে ভাজ করা একটি কাগজ থেকে স্তোরা তোয়াহা পড়ে শোনা ছিলেন ওমর এবনুল খাত্তাবের পায়ে শব্দ শুনেই খাব্বাব রাদিয়াল্লাহ আনহু লুকিয়ে পড়লেন ফাতিমাও চট করে কাগজটি লুকিয়ে ফেলেন উমর ভিতরে এসে বললেন কি সব আবলতাবল বলছিলে তোমরা শুনি তারা বললেন কই আমরা তো কিছু শুনিনি উমার বললেন আমি অবশ্যই তোমাদেরকে একটা কিছু তেলাবাত করতে শুনেছি বলো সেটা কি ছিল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 তোমার যা খুশি কর তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও ওমার বললেন না দেব না তুমি মুশরিক, তুমি নাপাক। পাক ওমার বললেন কথা দিচ্ছি আমি সেটা নষ্ট করব না ওমার আব্দুল খাত্তার রাজিউল্লা আহু নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বোন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন ওমার কাগজ থেকে সুরা তোহার প্রথম আয়াতে তেলাবাত করলেন 19. ‫帶 risks with heaven to it 20. Jungee that the believers 21. Taith with water 22. One 숨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 তিনি তো গুপ্ত ও তদাবেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই সুরাতোহা আয় এক থেকে আট অমর আবনুল খত্তা রাজিয়াল্লা আনহু তিলাওয়া শেষ করে বললেন কথাগুলো অসাধারণ খাব্বাত রাদিয়াল্লাউ আনহু এতক্ষণ লুকিয়েছিলেন ওমারের এই কথা শুনে বের হয়ে এলেন বললেন ওমার আশা করি আল্লাহ আপনাকে বেছে নেবেন গতকাল আমি শুনেছি আল্লাহনবী সাল্লু আলি আসসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ যে কোনো একজন ওমারকে পদ দেখান ওমর ইবনুল খাত্তাব অথবা আমার এবেন হিসাম আমি আশা করছি আপনাকেই আল্লাহ নির্বাচন করেছেন রসুলুল্লা সাল্লু আলিয়ালাম মাত্র একদিন আগেই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ যেন দুইজন ওমারের মধ্যে একজনকে পদ দেখান ওমর ইবনুল খতাব অথবা আমার এবিন হিসাম অর্থাৎ আবু জাহেলকে আমর ওমর ওমায়ের এ সবই একই নামের বিভিন্ন রূপ নবীজ সাল্লু আলিয়াসাল্লাম আল্লাহর কাছে এই দুজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য দোয়া করছিলেন অমর আব্দুল খাত্তাব রাদিল্লা আনহু খাব্বকে বললেন আমি মুসলিম হতে চাই আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো খাব্বাব তাকে বললেন আপনি দারুল আরকামে গিয়ে তার সাথে দেখা করুন অমর আব্দুল খাত্তাব দারুল আরকামে গিয়ে দরজার করা নাড়ালেন সে সময় রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম সাহাবিদের নিয়ে গোপন বৈঠক করছিলেন সে সময় মক্কায় প্রকাশ্যে ইসলামের কোনো কার্যক্রম হতো না তাই এই গোপন বৈঠকের আয়োজন সাহাবাদের মধ্যে একজন উঠে দরজার ওপাশে উকি দিয়ে রসুলুল্লা সাল্লু আলয়াল্লামকে জানালেন ওমার এসেছে খানিকটা শঙ্কা খানিকটা বিস্ম মেশানো কণ্ঠে সেই সাহাবা বললেন ওমর বিন খাত্তা বাইরে দাঁড়িয়ে তার সাথে তলোয়ার আছে আরেকজন সাহাবি সাহস করে প্রস্তাব দিলেন দরজা খোলা হোক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 রসুলুল্লাহ ছিলেন মাঝারি উচ্চতা ও মাঝারি মাঝারীকরণের অন্যদিকে ওমর এবনুল খত্তাব ছিলেন দীর্ঘকায় ও সুঠাম দেহি বিশাল দেহি উমারের পোশাক ধরে তাকে টেনে ভিতরে এনে রসুল্লাহ সাল্লাহ আলহিম বললেন উমার তুমি কবে এসব বন্ধ করবে তুমি কি আল্লাহর পক্ষ থেকে আজবের জন্য অপেক্ষা করছো অমর আবনুল খাত্তাব বললেন হে আল্লাহ রসুল আমি মুসলিম হতে এসেছি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে উঠলেন আল্লাহু আকবার ঘটনাটি ঘটছিল দরজার সামনে সাহাবারা অন্য ঘরে থাকায় কিছুই দেখতে বা শুনতে পাননি কিন্তু আল্লাহ আকবার শুনেই বুঝতে পারলেন যে উমার মুসলিম হয়ে গেছেন তারা এই খবরে এত খুশি হলেন যে জোরে জোরে তাকবির দিতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার লোকেরা তাদের তাকবির শুনে ফেলল সেদিনের মতো সভা ভেঙে সবাই তাড়াহুড়া করে সরে পড়লেন উমার রাজ আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া একটা ঘটনা আবদুল্লাহ বিন মাসুমুদ রাজ আনহু বলেন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 সিরাতের এক বর্ণনা এসেছে যখন ওমর মুসলিম হন রসুল্লাহ সালু আলি আসসাল্লাম মুসলিমদের দুই সারিতে দাঁড় করান এক সারির নেতা হামজা আর এক সারির নেতা ওমর তারা ইসলামের ঘোষণা দিতে দিতে মক্কার রাস্তায় প্রকাশ্যে হাঁটতে থাকেন আর রসুল্লাহ সালু আলিহাসাল্লাম এই দুই শারির মধ্য দিয়ে হেঁটে যান এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম পাবলিক ডেমনস্ট্রেশন ওমর আবনুল খত রানহু মুসলিম হওয়ার পর জানতে চান মক্কার সবচেয়ে বড় মক্কার কে পারবে আমার ইসলাম গ্রহণের খবর সবার কাছে ছড়িয়ে দিতে অমর ইবনুল খাতাব রাজিয়াল্লাউ আনহু এই খবর চুপে প্রকাশ করতে চাননি তিনি চেয়েছিলেন সবাই জানুক তিনি মুসলিম হয়েছেন তাকে বলা হলো জামিল আজ জুমাহের কথা সে ছিল মক্কার মিডিয়া মজার এই ঘটনাটি বর্ণনা করেছেন ওমারের ছেলে আবদুল্লাহ ইবিন ওমর রাজিয়াল্লাহ আনহু তার ভাষায় ওই সময় আমি বেশ ছোট, কিন্তু সেদিন যা দেখেছি তার সবই মনে করতে পারি আমি বাবার পিছু পিছু গেলাম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 তাই তিনি ওমর আব্দুল খত্তাব অথবা আবু জাহেলের হিতায়ত চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওমর আব্দুল খাত্তাব এবং আবু জাহেলের এমন কিছু গুণ ছিল যে গুণগুলোর কারণে তারা বড় মাপের নেতা হওয়ার যোগ্যতা রাখতেন আবু জাহেলকে তার গোত্রের লোকেরা আবুল হাকাম বলে রাখত এর মানে হলো জ্ঞানের পিতা কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী হওয়া সত্ত্বেও সে ইসলামে প্রবেশ করেনি আর এই কারণে রসুল্লা সাল্লু আলয়াল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল যার মানে মূর্খের পিতা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 রসুল্ল সাল্লু আলয় সাল্লামের চরিত্র থেকে নেতৃত্বের আরেকটি গুণ শেখার আছে সেটি হলো মানুষ চিনতে পারা এবং তাদের সমস্যা বুঝে তাদের অন্তরের রোগের সঠিক চিকিৎসা করা অমর ইবনুল খাত্তাবের অন্তর ছিল মুসলিমদের প্রতি ঘৃণায় পরিপূর্ণ তাই যখন অমর মুসলিম হন রসুল্লা সাল্লিয় সাল্লাম জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কী রসুল্লাহ সাল্লি সাল্লাম তার হাত অমর ইবনুল খাত্তাবের বুকে রেখে একটি দুয়া পড়েছিলেন হে আল্লাহ তার অন্তরকে আপনি ঘৃণা থেকে মুক্ত করে দিন দু আটি তিনি তিনবার পড়েন তিন রসুল্লা সাল্লু আলাইসালাম বলেছেন তোমাদের মধ্যে যারা জাহেলিয়াতে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ যদি তাদের দিনের বুঝ থাকে এই কথার দ্বারা রসুলুল্লা সাল্লি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে ইসলাম গ্রহণের পূর্বে যারা ভালো গুণের অধিকারী হয় ইসলাম গ্রহণের পরে তারাই সবচেয়ে ভালো মুসলিম হতে পারে যদি তাদের দিনের বুঝ থাকে অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো